মানবতা সমাধানু পরিসু হিস যেখানে বসে পিস বাংলার আল কুরান রসিয়দ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত ও দোয়া জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম পিতা মাতার পালনের অবিচ্ছে অংশ হিসেবে বিশেষ করে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা আল্লাহ কোরআন যখন আমি গ্রহণ করলাম প্রতিজ্ঞা বনি ইসরায়েল থেকে ইহুদি জাতির থেকে সেই প্রতিজ্ঞাগুলো কি আল্লাহ তালারে বাদত করবে একমাত্র পিতা মাতার সাথে ব্যবহার করবে আর ব্যবহার করবে আত্মীয় স্বজনের সাথে এতিমদের সাথে দরিদ্রদের সাথে আর মানুষের সাথে ভালো কথা বলব আল্লাহ কোরআন সুরা নেসাই এ বিষয়টি আরো বিস্তারিত বলেছেন وَاَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا اَللَّهَ رَبادুত করো শিরিক করো না পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করো এবং সর্বোত্তম আচরণ করো ابيدل قربا وليتاما والمساكين والجاري ذي القربى والجاري والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم وما ملكت ايمانكم ان الله لا يحب من كان محتالا فخورا পিতামাতার সাথে সর্বোত্তম আচরণের পাশাপাশি সর্বোত্তম আচরণ করো সদ ব্যবহার করো আত্মীয় স্বজনের সাথে এতিমদের সাথে দরিদ্রদের সাথে আত্মীয় প্রতিবেশীর সাথে অনাত্মীয় প্রতিবেশীর সাথে তোমার সহকর্মী সহযাত্রী পাশের মানুষগুলোর সাথে এবং পথচারী মুসাফিরদের সাথে এবং তোমাদের অধীনস্থ তোমাদের অধীনে যারা কর্ম করে তাদের সাথে যারা অহংকারী যারা আত্মকেন্দ্রিক তাদেরকে আল্লাহ ভালোবাসেন না সমাজের দর্শক এ বিষয়টি আরো বিস্তারিত আল্লাহ তালা বলেছেন সোরা ইসরাইল বা সোরা এসরার এই গুলোর ব্যাখ্যায় সেখানে আল্লাহ তালা পিতা মাতার খেদমতের কথা বলার পরে বৃদ্ধ বয়সে পিতা মাতার প্রতি কিরূপ আচরণ করতে হবে তা বলেছেন এর পরে আল্লাহ তালা আত্মীয় স্বজন এবং অন্যান্য মানুষের অধিকার উল্লেখ করে বললেন আল্লাহ তালা বললেন পিতা মাতার অধিকার তো দিতেই হবে তোমরা আত্মীয় স্বজনকে অধিকার দিয়ে দাও এখানে দয়ার দান বলেননি অধিকার তাদের অধিকার আছে তোমার মাধ্যমে কিছু উপকৃত হওয়ার কারণ তারা তোমাদের আত্মীয় শুধু নয় আত্মীয়দের অধিকার বেশি দরিদ্রদের অধিকার আদায় করো এবং পথচারীদের অধিকার আদায় করো তবে তাবা অপচয় করোনা ইন্নাল মুবাজির ওকানি কফ অপচয়কারীরা তো শৈতানের ভাই আর শৈতান তো তার রবের সাথে কুফুরি করেছিল আল্লাহ আরো শিখিয়ে দিলেন পিতামাতার জন্য অর্থ ব্যয় করতেই হবে এখানে কোনো অজুহাতের সুযোগ নেই নিজের জীবন দিয়ে হলো পিতা জন্য অর্থ ব্যয় আমাদের প্রয়োজনীয় তবে অন্যান্যদের ক্ষেত্রে সাধ্যের ভিতরে হয়তো আমরা পারলাম না আমাদের হাতে অর্থ নেই তবে তাদের সাথে রুড়ো আচরণ করা যাবে না আল্লাহ তালা বলছেন রবী কে তার জুহা فقل لهم قولا ميسرا তুমি হত তাদেরকে দিতে পারলেন না আল্লাহ যখন তোমাকে সচ্ছলতা দিবেন যখন সুযোগ আসবে দেবে এই আশায় দিতে পারলেন না তবে তাদের সাথে খারাপ আচরণ করোনা তাদেরকে সহ সুন্দর কথা আশার বাণী শোনাও ভালো يدك مغلوله في عنقك ولا تبسطها كل البسط فتقعد مالم محصوره আর বৈর ক্ষেত্রে আল্লাহ মধ্যপন্থার কথা তুমি তোমার হাতটাকে গলার সাথে বেঁধে রাখো না অর্থাৎ করে রাখবে সম্পদের মোহ তোমাকে বাইরে নিয়ে যাবে না যে সব হাত থেকে বেরিয়ে গেল তাহলে কি হবে তুমি লাঞ্ছিত নিন্দিত হয়ে বসে থাকতে হবে তোমাকে আল্লাহ আবারও বললেন ইন্না রাকে তোমার রব কারোর বেশি দিয়েছেন আল্লাহ খরচ করো কাউকে দিতে না পারলে তার সাথে ভালো আচরণ করো যাকে বেশি দিয়েছেন আল্লাহ কেন দিয়েছেন জানেন কম দিয়েছেন কেন দিয়েছেন জানেন সর্ব অবস্থায় তুমি মধ্যপন্থা অবলম্বন করবে ব্যয়ের ক্ষেত্রে সম্মানীয় দর্শক অর্থনৈতিক মধ্যপন্থা মৌলিক বৈশিষ্ট্যগুলোর গুলোর অন্যতম যেটা কোরআন অন্য আরো জায়গায় বলা হয়েছে সুন্দর আচরণ করে মানুষের সাথে ঝগড়া করে না আল্লাহর কাছে দোয়া করে ইত্যাদির ভিতরে আল্লাহ তালা উল্লেখ করেছেন তারা যখন ব্যয় করে না অপচয় করে না কৃপণতা করে তার মাঝামাঝি মধ্যপন্থ অবলম্বন করে চলে আল্লাহ করতেন আল্লাহ সালামতেন দরিদ্র থাকি আর সচ্ছল থাকি অভয় অবস্থায় ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন সম্মান দর্শক ব্যয় করতে হবে পিতা জন্য এবং আত্মীয় স্বজন এবং সমাজের মানুষদের জন্য বিশেষ করে রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্ক ছিন্ন না করা বিপদ পাশে দাঁড়ানো সামাজিক সম্পর্ক রাখা খোঁজ নেওয়া সুযোগ হলে তাদের দেখা করা বাড়িতে দাওয়াত দেওয়া যতটুকু সম্ভব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা আল্লাহ তালার প্রিয় আবাদত অন্যতম আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ বিভিন্ন হাদিস এটা বলেছেন আল্লাহ কোরআনকারিমেও এই বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ তালা সুরান শুরুতেই বলেছেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করো তিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন তার থেকেই তার স্ত্রীকেও সৃষ্টি করেছিলেন আর এই দুইজন থেকে অগণিত মানুষকে তিনি ছড়িয়ে দিয়েছেন কাজেই তোমরা পরস্পর জিজ্ঞাসাবাদ করাসাল্লাম নির্দেশ দিয়েছেন তা আল্লাহ আনসাব মা তাসেল আর হামুম তোমরা তোমাদের বংশ পরিচয় আত্মীয়দের পরিচয় অন্তত এতটুকু জানবে যা দিয়ে তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবে কারণ আত্মীয়তা পরিবারের ভিতরে বরকুত বাড়িয়ে দেয় আল্লাহ রসুল আলি আসালাম বলছেন মানকানি মুসলিম অন্যান্য কিতাবের হাদিস আল্লাহ রসুল বলছেন যদি আমি সেই আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করব। যিনি আমাকে দাওয়াত দেন তাকে আমি দাওয়াত দেবো কখনোই নয় এটা আমাদের মহাভূল আমরা অনেক সময় আত্মীয় স্বজনের ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করি বা খারাপ কথা বলি বন্ধুদের প্রতি সামাজিক বন্ধুত্বের প্রতি আমাদের যতটা আত্মীয়দের প্রতি আমার ভিতরে ওগুলো আমরা পুষিয়ে রাখি আবার আমাদের যদি কেউ কোন উপকার করি কিন্তু তার প্রতি না দেন কষ্ট পায় সম্মান দর্শক মুমেনের চিন্তা এরকম হওয়া উচিত নয় মুমেন তো দুনিয়ার মানুষের কাছে পাওয়ার জন্য কাজ করে না আমরা আত্মীয়তার সম্পর্কদেরকে সাহায্য করব। আমরা মানুষের কল্যাণ করবো এক্ষেত্রে ধন্যবাদকে তো কোথায় আশায় করা যাবে না একমাত্র আল্লাহর কাছে পুরস্কারে আশায় করতে হবে মানুষ কি দিতে পারে দর্শক মানুষের প্রতিদান খুবই সামান্য মানুষের ধন্যবাদের কোনো মূল্য নেই আমরা যদি মানুষের ধন্যবাদ আর প্রতিদানের দিকে না তাকিয়ে আল্লাহ তারা যদি পাবে আর তারা না দিলে আমি বেশি পাবো এই চেতনা নিয়ে আমাদেরকে আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে হবে আর আল্লাহ রসুল সালাম এটা স্পষ্ট করেই বলেছেন যে ব্যক্তি পারস্পরিক যে তাকে আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক রক্ষাকারী বলে গণ্য কে হবে যার আত্মীয়রা সম্পর্ক নষ্ট করেছে তাকে দাওয়াত দেয় না তাকে ঈদের শুভেচ্ছা জানাই না তাকে খোঁজখবর নেয় না তার মেহমানদারি করে না তবুও তিনি তার প্রতিটি কাজে যেখানে দরকার যেখানে আত্মীয়দের অধিকার আছে সেই অধিকারগুলো গুলো আদায় করে দেন এই ব্যক্তি হলো সত্যিকারের আল্লাহতার সম্পর্ক রক্ষাকারী বলে গণ্য হবে রসল সালামের কাছে এক ব্যক্তি বলছেন ইয়া রসুল্লাহ ইনালি কারুম একাল্লাহ আমার কিছু আত্মীয় আছে আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু তারা ছিন্ন করে দেয় আমি তাদের সাথে সর্বোত্তম আচরণ করি তারা আমার সাথে অসৎ ব্যবহার করে আমি তাদের অসৎ আচরণে ধৈর্য ধারণ করি কিন্তু সময় তারা আমার সাথে খারাপ আচরণ করে আমার সাথে জাহেলি আচরণ করে অশালীন আচরণ করে আল্লাহ রসুল সালাম বলছেন ঈদন্তাকুল তুমি যেটা বলছো এটা যদি ঠিক হয় সহি মুসলিমের হাদিস তুমি তো জয়লাভ করছো তাদের উপরে তাদেরকে তুমি গরম বালু খাওয়া মুখে ঢুকিয়ে দিচ্ছ তারা জয়লাভ করছে না তারা তোমাকে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী সবসময় তোমাকে সাহায্য করতে থাকবেন তাদের বিপরীতে তাদের বিরুদ্ধে সম্মান দর্শক আমরা আল্লাহ থেকে সাহায্য পাবো যদি আমাদের আত্মীয়গণ আমাদের সাথে অন্যায় আচরণ করেন তার পরও আমরা তাদের সাথে ভালো আচরণ করি তাদের সম্পর্কটা বজায় রাখি তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে শুধু সবাবই পাবো না আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী পাবো যে কারণে আমাদের দুনিয়ার সকল কাজ সহজ হতে থাকবে সম্মানিত দর্শক এর বিপরীতে সম্পর্ক নষ্ট করা মহাপাপ সম্পর্ক যতই ছিন্ন করতে থাকুক মানুষ আমরা জুড়ে রাখবো আবুদার্গে ফারি রাদি আল্লাহ তালু বলছেন মুসনাদা আহমদ উন্নয়ন গ্রন্থের হাদিস আল্লাহ রসুল সালাম আমাকে কয়েকটা বিষয়ে ওসিয়ত করেছে। সমর্থিত দর্শক এই ওসিয়ত গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানবো তবে বিরতির পরে সামান্য একটু বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুমুল্লাহ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 मौलिक नीतिमाल जार्धि सहज हो जाए शिक्षा उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी डायलग डायलग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 सुंदर एक जदि विधान नए तो अनिवार्य शेख सैफुद्दीन मदर तलो के जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निवाचित किता बुलूल माराम मीन आदिल्ला तकाम हादिसर सुव्यवस्था करक के शार देख बलुबुलिस शुद्मी वरहमतुल्ला सम्मान्य दर्शक फिर एलम बिरतर पर আমরা আলোচনা করছিলাম কি কি বলছেন আমার খালিল আমার প্রিয় বন্ধু মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম কয়েকটা বিষয়ত করেছেন আউসানে খালিল তার এক নম্বর হল মান নির্দেশ দিয়েছেন যে আমার চেয়ে উপরে যে আছে তার দিকে দৃষ্টি দেবো না আমার চেয়ে নিচে আমার চেয়ে খারাপ যে আছে তার দিকে দৃষ্টি দেবো দ্বিতীয় আমি দরিদ্রদের ভালোবাসবো তাদের নিকটবর্তী হব সম্মান দর্শক দরিদ্রদের ভালবাসা তাদের নিকটবর্তী হওয়া আমাদের আমার অন্তরটা শক্ত হয়ে গেছে কিভাবে এটা সমাধান করা যায় রসুল্লাহাম বললেন এতিম অনাহদের মাথায় হাত বুলাবে তাদেরকে কাছে নেবে তাদের নিয়ে খেতে বসবে তোমার অন্তর নরম হয়ে যাবে সম্মান দর্শক সম্পদের উগ্রতা শক্তি ক্ষমতার উগ্রতা এতিমদের ভালোবাসতে হবে তাদের নিয়ে খেতে বসতে হবে আল্লাহ রসুল সাল্লাম তৃতীয় ওসিয়াত করছেন আবুদার গেফারিকে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ত সম্পর্কের আত্মীয়তাকে জুড়ে রাখবে যদিও সম্পর্ক বিনষ্ট হয়ে যায় অন্যরা নষ্ট করে ফেলে তুমি নষ্ট হতে দেবে না যে কথা না বলে তুমি তার সাথে কথা বলো যে খবর না নাই। তুমি সুযোগ পেলে তার খবর নাও তুমি অসুখ হলে যে দেখতে না আসে সে অসুখ হলে তুমি তাকে দেখতে চলে যাও তুমি বিপদে পড়লে যে তোমার খোঁজ না নেয় অন্য কেউ তোমার আত্মীয়দের ভিতর বিপদে পড়লে তুমি তার খোঁজ নাও সিল রাহেমাখা ওয়াইনাদ বারাত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে দূরে চলে যাচ্ছে কিন্তু তুমি দূরে যেতে না এটাকে তুমি রক্ষা করে চলবে সমাধে দর্শক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মহা পরিণতি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রসুল সাল্লাম সোহিব হাদিসে বলছেন জানাতা কাহাতে আই কাহাতে রাখেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশের যোগ্যতা হারাবে অনেক হাদিস বর্ণিত হয়েছে জিকির জিফা করি অথবা আল্লাহ তালার এবাদত করি এগুলো মূলত আমরা আখেরাতে স্বভাব দুনিয়াতে অধিকাংশ ক্ষেত্রে এগুলোর স্বভাবের তেমন বেশি কিছু বলা হয়নি তবে মানুষের খেদমত করা মানুষকে সাহায্য করা মানুষের কল্যাণের অত থাকা পিতামাতার মাতার করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এগুলোর কারণে আল্লাহ করে দেন দেন এগুলো বিভিন্নভাবে হাদিস শরীফে বলা হয়েছে আমরা একটু আগে এ বিষয়ে কয়েকটা হাদিস আলোচনা করেছি পিতামাতার মাতার সম্পর্কে যে পিতামাতার মাতার এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এই দুটোর মাধ্যমে আল্লাহ তালা আয়ু বৃদ্ধি করেন রিজিকে বরকত দেন পরিবারে ভালোবাসা সম্প্রীতি বাড়িয়ে দেন এগুলোর দিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন দর্শক এর বিপরীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটার পরিণতি দুনিয়াতেই থাকে যেটা আল্লাহ রসুল সাল আলহ্লাম বলছেন মা আমিন আজদারুজাল দুনিয়া হুফিল করা ত্রুটি করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্কের মূল পিতামাতা মাতা এবং এরপরে আত্মীয়তা এগুলো যে নষ্ট করবে এর উপরে দ্রুত গজব আসবে আর জুলুম সীমা লঙ্ঘন যে ব্যক্তি অন্যের উপরে হক নষ্ট করবে এভাবেই পিতামাতার খেদমতের পাশাপাশি আত্মীয় স্বজনের অধিকার আদায় করা এটা কোরআন করিমের মূল ওসিয়ত এবং রসুল্লাহ সালের মৌলিক নির্দেশ সম্মানের দর্শক আমরা কোরআন করিমের দ্বিতীয় ওসিয়ত আলোচনা করলাম এবার আমরা তৃতীয় দিকে চলে যাব। আল্লাহ করেছেন প্রথম হল আল্লাহম আল্লাহ তালা তৃতীয় ওসিয়ত করলেন তোমাদের সন্তানদেরকে দারিদ্রের কারণে হত্যা করো আমি তোমাদের রিজিক দিই তাদেরও রিজিক দিই সম্বন্ধে দর্শক আমরা আগেই বলেছি ইসলামী শরিয়তের মূল উদ্দেশ্য ব্যক্তি এবং সমাজের সকল মানুষের জান মাল ইজ্জত সম্ভ্রম শান্তি রক্ষা করা ব্যক্তির জন্য আল্লাহ তালা প্রথমেই বলেছেন সিরিক মুক্ত ঔহিদের আবাদত এটা ব্যক্তিকে পরিপূর্ণ মানুষে পরিণত করবে এরপরেই ব্যক্তিকে ঘিরে থাকে যে পরিবার পরিবারের প্রথম হলো পিতামাতা এরপরে হলো সন্তান পিতা মাতার খেদমত সন্তানের দায়িত্ব পালন এই দুটো আল্লাহ একটু বললেন যে দারিদ্রের কারণে দর্শক সন্তানের ব্যাপারে বিস্তারিত ওসিয়াত এসেছে চোরালোক মানে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ইনসা আল্লাহ এখানে আল্লাহ তালা যেটা বললেন যে দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করোনা সম্বন্ধে দর্শক আগের জামানায় আমরা জানি আরবের কাফেররা দারিদ্রের কেউ কেউবা। দারিদ্রের ভয়ে সন্তানকে দুনিয়ার জীবনে হত্যা না করলেও আখেরাতের জীবনে অনন্ত মৃত্যুর পথে ঠেলে দেন সন্তানকে ইসলাম শেখান না আধুনিক শিক্ষা দেওয়ার নামে দরিদ্র হয়ে যাবে ইত্যাদি ভয়ে আমরা তাদেরকে জাগতিক শিক্ষা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোরআন শেখাচ্ছি না দিন শেখাচ্ছি না তারা হয়তো জাগতিক বড় হচ্ছে হতবা হচ্ছে না তবে মৃত্যু তাদের জন্য অপেক্ষা করবে যদি তারা ইসলামী জীবনযাপন না করতে পারে সম্মানিত অবশ্যই স্বাবলম্বী করব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তুমি তোমার সন্তানদেরকে সচ্ছল রেখে যাও ধনী রেখে যাবে শিক্ষা থেকে বঞ্চিত করলে একটা শিশু তার ভিতরে অগণিত কল্যাণ রয়েছে একটা শিশুকে আমরা যেভাবে করবো সেভাবেই যাবে আমরা তাদেরকে দিন শেখাবো কোরআন শেখাবো পবিত্রতা শেখাবো ইসলামের মাসলামা সাইল শেখাবো এর পাশাপাশি আমরা দুনিয়াতে জাগতিক জীবন শেষ করলেও আখেরাতের অনন্ত জীবনের আশাটা থেকে যেত আর আমরা সন্তানদেরকে দুনিয়াতে হত্যা না করলেও তাদের আখেরাতে অনন্ত জীবনের জন্য হত্যা করে ফেলেছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি ও সাহাভি আজমাইন ওকুম ও রহমতুল্লাহ শিয়াম তিন সনো হং হল শৃঙ্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 তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দার সিগারেট গুড় এগুলো হারাম খাদ্যদার গন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 ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে টায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়